বাচ্চা ছেলের নিয়ম হলো যেখানে স্নেহ পায় সেখানে একেবারে ভালো করে চৈতন্য মহাপ্রু গোসাই গোসাই এবে যশ খুচিবে ভুবনে তোমার নাম চারিদিকে ঘোষণা হয়ে যাবে চৈতন্য মহাপ্রি যে কি বলতে যাও। দামোদর বলি এত তুমি শিক্ষা দাও জগৎকে এ কথা বোঝো না এই যে ছেলে একে তুমি আদর করে লোকে কানাখানি করতে পারে না লোকে কি বলে। যত ব্রাহ্মণী শুদ্ধ ভক্তিমতি। তথাপি তার কিছু তো দোষ নেই সুন্দরীছে এবং সে অল্প বয়সে বাল্য বিধবা হয়েছে এবং তাকে নিয়ে তো উল্টো তুমিও পরম যুবা পরম সুন্দর লোকে কত কানাখানি হতে পারো পরবর্তীকালে তখন দামোদর বললে আমি বা কোনজন হই তুমি স্বতন্ত্র সরাট পুরুষ আজকে তুমি দর্শন দিচ্ছ না ভক্তির বস তুমি কালকে দেখবো তুমি ঠিক দর্শন দিয়েছো আমি বা কোনজন হই তোমায় গদেশ করব। তোমাদের কথা আমি যাবো না দামোদর যদি বলে দামোদর সমি মোর গণিত দামোদর সম আমার গণিত যে আমাকে সাবধান করে আমাকে শাসন করে আমার মঙ্গল চায় প্রভু এইভাবে কথা বলছেন তখন সেই দামোদর পণ্ডিতকে যখন দেখলেন এরকম ধরনের সচেতন দামোদর তখন দামোদরকে কি করেছিলেন চৈতন্য মহাপ্রু বল বলতেন কিছুদিনের মধ্যে দামোদর তুমি চলো হ নবদ্বীপে তুমি নবদ্বীপে যাও নবদ্বীপে গিয়ে আয়ের কাছে থাকো আয় সচিমা তখন সচিমা প্রকট ছিলেন তাহলে চিন্তা করো বিচারগুলো রাখুন একদিকে হচ্ছে দামোদর হচ্ছে সন্ন্যাসী তাকে পাঠিয়ে দিলেন সেখানে সেখানে পাঠিয়ে দিলেন হ্যাঁ মায়ের কাছে মায়ের কাছে মায়ের আছেন তো তালে কতখানি যোগ্যতা মহাপ্রভু দেখেছিলেন যে চৈতন্য মহাপ্রভু এ দুটো শিক্ষা দিলেন একটা হচ্ছে অপ্রাকৃত যশিতকে প্রাকৃত যশীত জ্ঞানে যদি দেখো তাহলে কোনো রক্ষা নাই অপ্রাকৃত যশী তাকে যদি প্রাকৃত যশীত বুদ্ধি করো তাহলে তোমার স্বপ্নাস হয়ে যাবে সেই জন্য সেখানে কি সুন্দর কি সুন্দর উপদেশ করলেন তিনি পাঠিয়ে দিলেন সচিমার কাছে দেখবেন যে দামোদর যখন এত সাবধান আমার গণে আমার যত গণ আছে তার মধ্যে দামোদরের মধ্যে নিরপেক্ষ নেই কেউ যে আমাকেও উপদেশ করে সুন্দরভাবে দেখো আমার বদনাম হয়ে যাবে বলে তখন তাকে পাঠিয়ে দিলেন শচী মা কাছে পাঠালেন শচী যত্ন নেওয়ার জন্য দামোদর পণ্ডিত যে মহাপ্রভু গৃহ আছে গৃহের আঙ্গিনার ভেতরে ঢুকতেন না বাইরের আঙ্গিনায় থাকতেন বাইরের আঙ্গিনায় যে জায়গা আছে সেখানে অন্দরমহলে প্রবেশ করতেন না যেমন অন্দরমহলে একমাত্র অধিকার ছিল এই আমাদের বংশীবদনানন্দ ঠাকুর বংশীবদ্রনাথ ঠাকুর আর ঈশান ঠাকুর সচিমা চলে যাওয়ার পর এদের দুজনেরই অধিকার ছিল গঙ্গা থেকে জল বয়ে আনতেন গঙ্গা কলসি করে জল বয়েনের মায়ের জন্য সচিমাদ এই বিষ্ণুবিয়া দেবীর জন্য রাখতেন সেই অন্দরমহলেই তিনি স্নান করতেন পুজো করতেন সব করতেন এইভাবে তার জীবন ধীরে ধীরে গৌর নাম উচ্চারণ করতে করতে গৌর নামের মহিমা জগতে প্রচার করলেন আর যদি বিষ্ণু দেবী ঠাকুরানি অবির্ভাব না হতেন তাহলে আমাদের এই গৌরকে আমরা কিভাবে পেতাম অর্থাৎ এই যে নাম প্রেম বিতরণ লীলার প্রধান যে সহায়িকা রূপের ছিলেন তিনি হচ্ছেন ঠাকুরানি যার কথা বলে কোনোদিন শেষ করা যাবে না যা বিপ্লম্ব যা যন্ত্রণা গৌরের জন্য এগুলো শিক্ষণীয় বিষয় এগুলো শিক্ষণীয় বিষয় রাধারানী যন্ত্রণা ভোগ করেছেন ভগবান শ্রীকৃষ্ণের জন্য এটাকে বুঝুন আর না বুঝুন অনেকেই শুনেছেন কিন্তু বিষ্ণুপূয়াদেবীর যে অন্দর মহলে একা কি ক্রন্দন তার সেই সব কথা জগতের লোক সেরকম কিছু খবর নিতে পারে নাই কিন্তু এগুলো গুপ্ত গুপ্ত বিষয় এগুলো এতই গুপ্ত বিষয় এগুলো নিয়ে লোকের এর মধ্যে যখন চৈতন্য মহাপ্রভু তখনও সন্ন্যাস নেন নাই যখন চৈতন্য মহাপ্রভু যেটাকে আমরা চৈতন্য বলি বর্তমানে সেটা তোখর চন্দ্রশেখর আচার্যের কথাই বলছি তার যে গৃহের আঙ্গিনায় সেখানে চৈতন্য মহাপ্রভু একদিন বললেন এখানে আমার নৃত্য হবে সে নৃত্যর সঙ্গে এই যে এই যে অদ্ভুত বিলাস চৈতন্য মাপু এসে এখানে ভক্তদেরকে জানালেন ভক্তরা সেই তৈরি হলেন নিত্যানন্দবাবু বড়াইগুড়ি হলেন তারপরে এই হরিদাস ঠাকুর সে সাবধান করছেন সবাইকে কতয়াল হয়েছেন সাবধান করলেন যখন প্রভু বললেন যে যারা যারা যারা আত্মসম্বরণ করতে পারে না জিতেন্দ্রীয় নয় তাদের এই বিলাস দেখার অধিকার নেই তখন অধ্যায় আদি সবাই মাথা হাত দিয়ে বলেন তাহলে বলবো আমরা তো কেই দেখতে পাব। আমাদের তাহলে তো অধিকার নাই আমরা তো জিতেন্দ্রীয় নই প্রভু তখন এসে বলেন তোমরাই তো জিতেন্দ্রীয় তোমাদের তো অধিকার আছে তোমরা তাহলে কাদের নিয়ে আমি এই বিলাস করবো আর আজকে বিশেষভাবে আমার কৃপা হইল যারা এই বিলাস দর্শন করবে তাদের কাউরই কোনো অপ্রাকৃত বুদ্ধি ছেড়ে প্রাকৃত বুদ্ধি আসবে না এই কৃপা করেছিলেন চৈতন্য মহাপ্রু এবং বিষ্ণুবিয়া ঠাকুরাণীকে বাড়িতে এসে তার সঙ্গে মজা রসিকতা করেছিলেন আজকে তুমি কি দেখবো প্রভু বলে যেদিন নৃত্য হবে তার আগেই বলেছিলেন চন্দ্রশেখর আচার্য ভবন এরকম নৃত্য হবে নৃত্য হবে এই নৃত্যে সচিমাও যাবেন এবং বিষ্ণুপয়া ঠাকুরাণীও গেছিলেন বিষ্ণু ঠাকুরানি গেছিলেন হ্যাঁ বলছেন এই গেছিলেন তিনি আর চৈতন্যাস করছেন তিনি বলছেন প্রভু তুমি তুমি থাকবে তখন প্রভু বলেছেন এখন তো বলবো না তখন ডেকে ডেকে পার তখন বিষ্ণুবিহা বলছেন তোমাকে কিন্তু স্ত্রী সাজিতে খুব মানাবে দেবুকে বলে দিয়েছেন আগে আমাকে এত সুন্দর লাগবে কেন রাধারানি তো রাধারানি ভাব নিয়ে ভাবা অঙ্গকান্তি নিয়ে এসছেন তো লাগবেই তো বললেন না বলে ওখানে যা হবে ওখানে দেখতে পাবুরানি সচিমার সঙ্গে গেছিলেন সেখানে সন্তর্পণে যিনি বাইরের বাইরে যান আগেকার কথা তখন তো সন্ন্যাস নেননি বিষ্ণু ভাইয়া দেবী এ করেননি সংকুচিত করেননি যে বিলাস অন্তর্মুখী হননি যেরকম চন্দ্রশেখর আচাদের ভবনের কখনো কখনো যেতে হতো কিংবা নিজের বাবার গৃহে পিতার গৃহেতে পূর্বে আশ্রমে যেতে হতো মাঝে মাঝে বেশি নয় সেখানে যখন গিয়ে বসেছেন এবার লীলা শুরু হয়েছে লীলা যেই শুরু হয়েছে সেখানে যখন সব শুরু হয়েছে ঠাকুরানি এক ঠাকুরানি এক জায়গা সচিবতা এক জায়গায় নিয়ে বসেছেন এবার যেই বিলাস শুরু হয়েছে পরে আস্তে আস্তে আস্তে আস্তে রঙ্গমঞ্চে পরিবর্তন হচ্ছে এবার দেখা যাচ্ছে একজন অপরূ অপূরূপ বা সুন্দরী ঢুকছেন বলছে ঘুমটা যে অপূর্ব সে লক্ষ্মী অপূর্বিনতে পারছেন এটাকে ঠাকুরানি বিসমিয়া ঠাকুর চিনতে পারছেন সচিবালা বুঝতে পারছেন এটা কে ইনি গৌ তিনি ঢুকছেন ঢুকে এবার থাকুন আরম্ভ করলে নৃত্য করলেন কাউর বুঝবার ক্ষমতা হল না এত তখন বুঝতে পারছি না প্রভুকে বিশাল লম্বা কিন্তু তখন যখন সারি পরে এরকম মুক্ত করছেন ভক্তগকে মাতৃভাবে স্তনফেন সবাই সব বিলাস করেছিলেন কিন্তু কেউ ধরতে পারিনি তমেব মাতা চপি তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যাম দ্রবিড়ম তমেব তমেব সর্বম মম দেব দেব এই কথা সেদিন প্রমাণ করেছিলেন আমি তোমাদের তোমরা কোন মায়ের জন্য দুঃখ করছ সখা পিতা মাতা ভাই বন্ধু সবই আমি বাস্তবিক তাই কিন্তু লোকে এটা না বুঝতে পেরে মায়াগ্রস্ত হয় তাহলে বোঝা গেল অপ্রাকৃত যোশীদের সঙ্গে প্রাকৃত যোশীদের মিলে মিলিয়ে ফেলবে না আমি কালকেও আলোচনা করেছিলাম ভক্তিবিনোদ ঠাকুরের কৃপাধন্য ভক্তিবিনোদ ঠাকুরের কৃপাধন্য অনেক মা অনেক মা বেশ কয়েকজন মা ছিলেন যারা ভক্তিজ ঠাকুরের পুরনো কৃভা পেয়েছিলেন তাদের হাতে হিমলা প্রসাদ সরস্বতী সেবা গ্রহণ করেছিলেন কোন সেবা উপলক্ষে সেখানে বর্তমান ছিলেন তিনি তার আশ্চর্য দর্শন একজন ব্যক্তি বিরাট মাহাত্মা তিনি একজন ব্যক্তির অভিমান দেখে তিনি স্ত্রীর দিকে তাকান না ব্রহ্মচর্য দেখাতে যান তাকে একদিন লিখেছিলেন যে আমাদের আমরা বিমলা প্রসাদ সরস্বতীর কাছে বলেছিলেন তিনি দায়িত্বহীন ভাষা তিনি বাড়িতে থাকেন তিনি মহাত্মা বাড়িতে আসতে পারেন ভজন করেন তিনি যার হৃদয়টা মহৎ হয়েছে তিনি মহাত্মা বাড়িতে থাকলে কি হয়েছে গৃহে থাকো গৃহে থেকে যদি তিনি ভজন করেন তিনি বড় যেই ভয় সেই বড় তিনি ত্যাগই হয়ে অভিমান দেখালে কি হবে বড় এটা তো বাচ্চ বেশ অক্লিম ঠাকুরের সব বিচার দেখিয়েছেন তিনি দৃঢ় ভাষায় চিঠি লিখেছেন সে গৌরীদের প্রকাশ হয়েছিল সেই আমি উত্থাপন করছি ডকুমেন্ট ছাড়া কোন কথা আমি বলি না ব্যাকগ্রাউন্ড থাকতে হবে তো কোন বেপাস কথা কোনদিন যেন না গুরুবর্গের কৃপা সেই জন্য সেখানে লিখছেন যে বিমলা প্রসাদ সরস্বতীর কাছে আমাদের গৃহের স্ত্রী কন্যারত্ন সবাইকে যদি সেখানে আমরা পাঠাই আমরা নাকে শস্যদের দিয়ে বসে থাকি কেন আমরা জানি তার অপ্রাকৃত যশীর দর্শন কৃষ্ণ কিন্তু আপনার কাছে আমাদের স্ত্রী আমাদের কন্যাকে পাঠিয়ে আমরা শান্ত পাবো না এবার বুঝুন কথাটা মানে আপনি তো অনেক কিছু প্রমাণ করে দিলেন আমি বড় ব্রহ্মচারী হয়েছে বড় সন্ন্যাসী হয়েছে যশীর সঙ্গটা ওভাবে হয়নি কোন কোনো মায়েরা কত শুনছেন তাদেরকে কৃপা কথা হলো তার মানেই ওটা হল না কিন্তু ব্যবচারের দৃষ্টি যদি অন্তকরণে থাকে সে যদি দরজা বন্ধ করে ঘরে থাকে তারও সঙ্গে হয়ে যাবে ওরকম ধরনের নয় স্ত্রী সম্ভাষণ ব্যাপারটা ওরকম নয় যতক্ষণ পর্যন্ত তুমি তীব্র গুরুবৈষ্ণবের শাসন না মেনে নিচ্ছ তাদের কৃপা যতক্ষণ না পাচ্ছ ততক্ষণ তুমি স্ত্রী পুরুষ ভেদ বুদ্ধি তোমার যাবে না ততক্ষণ বন্ধু তোমার সেদিকে দর্শন হবে এদিকে স্ত্রী এদিকে পুরুষ এই দেখতে পারো যখন বিষ্ণু বিহাদেবের পরিপূর্ণ কিবা পেয়ে যাবে তখন দেখবে সমমস্ত কৃষ্ণ শক্তি এক কৃষ্ণ শক্তি আরেক কৃষ্ণ শক্তিকে ভোগ্যা জ্ঞান করবে এটা হতে পারে না তুমি কৃষ্ণ শক্তি ততঃা শক্তি তুমি তুমি আরেক কৃষ্ণ শক্তি যেহেতু সে বাইরে প্রকৃতিতে বিদ্যারা স্ত্রী সে যে রয়েছে দেহ তুমি ভোগ্য করতে পারো না এটা হয়নি এটিকেই বলে যশীর দর্শন এইগুলোর হাত থেকে যতক্ষণ তুমি রেহাই না পাবে সেই জন্য আজকের দিনে ক্রন্দন করতে হবে আজ থেকে আজকের দিনেতে ক্রন্দন করতে হবে হে বিষ্ণুবিহা ঠাকুরাণী আপনার কৃপা না পেলে আমি কখনোই ভজন করতে পারবো না আমি জানতে পারব না আমি কিছুই বুঝতে পারবো না বৃন্দাবনে লীলা দূরের কথা বৃন্দাবনে লীলা দূরের কথা আরে গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রবু এসব কৃপা তো আগে পেতে হবে টায়ের করুণা হবে বুঝে রাধা কৃষ্ণ পাবে কোথায় তুমি যাবে রাধারণের করবে। আমি আগেও আলোচনা প্রসঙ্গে বলেছিলাম কি বলেছিলাম উৎসর প্রতিহিদি অকস্মাত রাধা পদাম্বুজ সুধাম্বু রাসি প্রদান সরস্বতীবাদ বলেছেন অপূর্ব হেও সরস্বতী সত্যি সরস্বতী গৌর লীলার সরস্বতী তিনি কোনদিন গৌর আসেননি কিন্তু নবদ্বীপ শতকম তিনি আবার নবদ্বীপ শতকম লিখেছেন এবার বিচারগুলো বোঝো কি বুঝবে তাহলে প্রাকৃত অপ্রাকৃত বুঝতে পারছো কি বিষ্ণুবিহা নামে যে বইটা বেরিয়েছে সেটা তো পড়ে দেখোনি কত কষ্ট করে সংকল বিভিন্ন জায়গা থেকে ডকুমেন্ট নিয়ে তাও আমি সন্তুষ্ট হতে পারি না আরো সময় খুব তারাহুলতে করেছি গেল বছর পেয়েছে বিষ্ণুপূজা ঠাকুরানি তাতে অপ্রাকৃত সরস্বতী পূজা আর প্রাকৃত সরস্বতী পূজা আজকের দিনে আজকের দিনে জড়জগতের লোক সরস্বতী পূজা করছে সে কোন সরস্বতী বিদ্যা সরস্বতী বিদ্যা সরস্বতী আর শুদ্ধা সরস্বতীর পূজা আজকের দিনে বৈষ্ণবগণ করে থাকেন গৌরীয় বৈষ্ণবগণ কোথেকে আজকের দিনে পূজার কথা পেলেন বিষ্ণু বিয়া দেবীর কি করে জানলেন আপনি কোথায় লেখা আছে বলে জগন্নাথ দাস বাবাজি মহারাজ জগন্নাথ দাস বাবাজি মহারাজ শিল বিমলা প্রসাদ সরস্বতীকে আদেশ করেছেন বিশেষভাবে যে আপনি এই গৌর গৌরের যে অব্দ সেই মিলিয়ে আপনি বিষ্ণুবিয়া দেবীর তিথিপিটি সমস্ত বৈষ্ণবদের সব তিথি নিয়ে আপনি প্রত্যেকটা মাসের নাম ঋষিকেশ এটা হচ্ছে কেশব এটা গোবিন্দ বিভিন্ন মাসের নাম দিয়ে বৈষ্ণব্য পঞ্জিকা আপনি বার করুন এবং থানবেন বিষ্ণুবিয়া দেবী ঠাকুরানীর আবির্ভাব এই বসন্ত পঞ্চমী আজকের দিনে এটা কে বলে গেছেন কে বলে গেছেন জগন্নাথ দাস বাবাজী মহারাজ সিদ্ধ মহাত্মা জগন্নাথ দাস বলে গেছেন আজকের দিনে এই বিষ্ণুবিয়া ঠাকুরানির আবির্ভাব হয়েছে তিনি বলে গেছেন যেন গৌর আবির্ভাব স্থান ভূমিকে নির্দেশ করে গেছেন এই জগন্নাথ দাস বাবাজী মহারাজ জগতবাসী চিৎকার করলে কি হবে তিনি অপ্রাগিত নেত্র দেখে ভক্তিজ ঠাকুর জগন্নাথ দাস বাবাজি বলে গেছেন সেই জন্য আজকে জগতের লোক সরস্বতী পূজা করবে আমাদের সাথে আপত্তি কিছু নেই সরস্বতী পূজা করতেই পারে কিন্তু আমাদের বক্তব্য হল আপনারা যে সরস্বতী পূজা করছেন আপনারা গীতাটাও কোনোদিন খুলে নি নিজেদেরকে হিন্দু বলে দাবি করেন লজ্জা হওয়া উচিত কোনদিন গীতার একটা পৃষ্ঠা উল্টে দেখেনি আর উল্টালে বা কি বা বুঝবে বাপ্রাকৃত জগতের লেখা সেখানে দেখা আছে যে এই যে শত রজতমগুনের প্রভাব রয়েছে জগতে এটা কাটিয়ে ওটা সম্ভব নয় এবং যদি কেউ শতগুণেতে অধিষ্ঠিত হয় রজতমগুণ কে কাটিয়ে ওঠে শতগুণে ওঠে তবু এটা ভালো কেন রজতমগুণ চলে গেছে শতগুণ তো অন্তত এসছে শতগুণতে যখন অধিষ্ঠিত হলো তখন বিদ্যা জগতের বিদ্যা হতে পারে শতগুণ যখন অধিক পরিমানে প্রকাশ পাবে শতগুণতে বিদ্যালাভ হয় তমগুণতে বিদ্যালাভ হয় না এই সেটা এটা তমগুণী বিদ্যা কিছু লাভ হতে পারে কিন্তু বাস্তব যে জগতের যে বিদ্যা কদর আছে সেই বিদ্যা শতগুণে অধিষ্ঠিত হলে পাওয়া যায় এবং শতগুণের প্রাধান্য পেলে পরে যে বিদ্যাটা তুমি লাভ করবে এটাও তোমাকে আখ করি দেবে বোঝা গেল কি বললাম শতগুণের প্রাধান্য লাভ করলো তোমার জীবনে তুমি বিদ্যা লাভ করলে জড়বিদ্যা সেটাও তোমাকে আখ করি ফেলবে সেই জন্য ভক্তিনাথ ঠাকুর সুন্দরভাবে বলেছেন জড়বিদ্যা যত মায়ার বৈভব তোমার ভোজনে বাধা অনিত্য সংসারে মহজনমিয়া জীবকে করে গাধা গাধা তৈরি করে জড়বিদ্যা লাভ করলো করে নিজেকে বিশাল মনে করলো কিছু এ কথাতে আমি প্রতিপদে সবার সামনে প্রমাণ করে দেব উদাহরণ দিয়ে কিছুদিন আগে খবর পাওয়া গেল একজন বললেন বিভিন্ন জায়গায় ঘটে আপনারা হয়তো ঘটনাটা জানেন কৃষ্ণনগরে একটা বাচ্চা ছেলের লাশ পাওয়া গেল তার চোখ নেই কিডনি নেই আত সমস্ত কেটে নিয়েছে কে নিয়েছে সে নাকি গোদ্রুম ধামেতে আমাদের যে স্বরূপগঞ্জ গোদ্রুম সেখানে যে পানসিলা সেখানে যে সেখানে যে হাইস্কুল আছে সে হাই স্কুলের ওটা ছেলে ভাগরতি পাড়া যে হাইস্কুল আছে ভাগরতি হাই স্কুল সেখানকার একটা ছেলে সেটাকে নিয়ে গেছে নিয়ে গিয়ে তার কিডনি তার সব কিছু চোখ সব কিছু কেটে নিয়ে চলে গেছে তাকে ফেলে দিয়ে গেছে এবার আপনাদের কাছে আমার প্রশ্ন এই যে ক্রিয়াকর্মটা করলো সেটা কে করেছে আপনি পারবেন বলে না এটা একটা ডাক্তারই করতে পারেন ডাক্তার ছাড়া তো কিন্তু পারবে না তাহলে তাকে যে ওইটা ওকে যে এতদিন পড়াশোনা করে এত কষ্ট করে মা বাবা তৈরি করলো ওটাকে জানুয়ার তৈরি করলো ডাক্তার তৈরি করলো জানুয়ার তৈরি করলো ওটাকে সামনে জানা জানুয়ার তুমি একটা তোমাকে জানুয়ার তৈরি করি তুমি ডাক্তার হতে পারো ওইতে কাটলো আর তো সাধারণ লোক পারবে কি পারবে তাহলে পড়াশোনা করেও জানুয়ার হওয়া যায় এখানে এখানে হয়েছে পড়াশোনা করেও জানুয়ার হওয়া যায় বক্রম ঠাকুর ঠিকই বলেছেন গাধা তৈরি করছে কিন্তু আজ আপনাদের কাছে অনুরোধ যদি এই বন্ধন দশাটাই যে কেউ কেউ আপনারা বিভিন্ন আকার আকৃতি ধারণ করে আমার সম্মুখে এসছেন কেউ স্ত্রী আকৃতি ধারণ করে এসছেন কেউ পুরুষ আকৃতি ধারণ করে এসছেন কেউ বা বাচ্চা কেউ বা বৃদ্ধ আমি এইসব বিভিন্ন আকার আকৃতি দর্শনের জন্য ব্যস্ত হব না আমার কোনো আগ্রহ নেই এইসব রূপ দর্শন করার জন্য আপনাদের আমি যদি এইসব প্রাকৃত রূপ দর্শন করতে যাই তাহলে আমার মধ্যে দুর্বলতা প্রকাশ পাবে আমি আনস্মার্ট হয়ে যাব আপনাদের কাছে অক্ষত্যব সত্য এখানে বসে ব্যাসাসন বসে কীর্তন করা শক্তি আমার থাকবে না সেই জন্য বিভিন্ন মূর্তি ধারণ করে আপনারা এলেও আমি আপনাদেরকে দেখি আপনারা শক্তি সব কৃষ্ণসেবায় আপনারা নিয়োজিত হন আর আপনাদের সঙ্গে আমাদের আমার অন্য কোনো সম্বন্ধ থাকতে পারে না ছিল না থাকবে না নেই এটি আমাদের সঙ্গে আমার সম্বন্ধ সবাইকে আমি যাই ঈশ্বর সেবা আপনারা নিয়োজিত হন বিষ্ণু বিয়াদেবীর আনুগত্যে গৌধামেতে সেবা করুন ঈশান ঠাকুরের আনুগত্যে বিষ্ণু বিয়াদেবীর কৃপা ভাবি হওয়ার চেষ্টা করুন এইভাবে ধীরে ধীরে প্রবেশ করুন তাহলে সুদ্ধা সরস্বতীর কিপা হলে পারে কি হবে এটা গেল বিদ্যা সরস্বতীর কিবা যারা জনজগতের লোক পূজা করছে সরস্বতী তাকে আরাধনা করছে সেই সরস্বতীর কাছ তারা কৃপা পেতে পারে কিভাবে পেতে পারে সরস্বতীর কাছ থেকে কি ভাব হচ্ছে যেমন কালিদাসকে ভাবছিলেন কালিদাস কালিদাস কিভাবেছেন কোন সরস্বতী আমি জোর গলায় বলবো উনি বিদ্যা সরস্বতী কে পা পেয়েছিলেন এই জগতের সরস্বতী কী ভাবছেন এত বড় কথা হ্যাঁ এত বড় কথা চিৎকার করে বলব তিনি পেয়েছিলেন এই জগতের যে বিদ্যা সরস্বতী তার কৃপা তার জন্যে তিনি অনেক কিছু লিখেছেন মেঘদূত কুমারসাম অনেক কিছু লিখেছেন কিন্তু সিদ্ধান্তে অনেক জায়গায় বিরোধ সেগুলো গৌরী বৈষ্ণববিন্দু ছাড়া কেউ ধরতে পারে না সেই জন্য মহাপ্রুজ পণ্ডিত যা হয়েছে হয়েছে এভাবে বলেছিলেন একটা দোষের কথা আমি আপনাদের সামনে বলছি এটা আপনারা সবাই স্বীকার করবেন যখন মেঘদূত কাব্য লিখছেন মেঘদূত কাব্য লেখবার আগে তিনি বন্দনা করেছেন মাইন্ডিড আমি কি বলতে চাইছি পয়েন্টটা ধরলেই বুঝতে পারবেন মেঘদূত কাব্য রচনা করবার আগে তিনি বন্দনা করে বন্দনা করতে হয় বন্দনা শুরু করেছেন বন্দনা করতে গিয়ে কি করেছেন সেখানে গৌরী শঙ্কর গৌরী শঙ্কর মানে হরফার্বতী তার বন্দনা করেছেন এবং হরফার্বতীর কিছু রহলীলা গোপন লীলা সেখানে লিখেছে। আর তার আগে লিখেছেন পিতামাতা মাইন্ডিড পিতামাতার রহলীলা কোন কোন সন্তান সে ছাগল কিছুই না পিতামাতার গ্রহ তোমার জানার অধিকার কি আছে তুমি কি করে লিখলে তুমি তো বর্ণনা প্রথমেই ভুল তুমি তো বোন পিতামাতা লিলে তুমি কি লিখবে তুমি তো নিজেকে সন্তান বললে আবার লিখবার সময় উল্টো ইচ্ছ তাহলে প্রথমে বর্ণনাতেই ভুল তথাপি তাদের চরণে আমার দণ্ডবধ আমরা শিক্ষা নিলাম এর মধ্যে দেখে যে জড়জগতের সরস্বতীর কৃপা নিলে তুমি অনেক পাণ্ডিত্য লাভ করতে পারো জড়জগতের বিদ্যাসাগর পেয়েছিলেন বিদ্যাসাগর পেয়েছিলেন না কা জড় সরস্বতীকে বা এরকম কোটি বিদ্যাসাগর যদি আসে তাহলে সেই কোটি বিদ্যাসাগরের বুদ্ধিতে তার এই পাণ্ডিত্যে বিদ্যাতে বিদ্যা সাগর হতে পারে কিন্তু তিনি কোনো মতেই ভবসাগর পার হয়ে যেতে পারবেন না মাইনি কি বললাম তিনি বিদ্যা সাগর হতে পারে। জড়জগতের বিদ্যাসাগর কিন্তু তিনি ভবসাগর পার হওয়ার মতো শক্তি তার নাই ভবসাগর পার হতে গেলে যে বিদ্যা লাগে সেটা একমাত্র অপ্রাকৃত জগতের বিষ্ণুবিহা সরস্বতী শক্তি সরস্বতী তার কৃপা তোমাকে হবে তাহলে তাহলে অপ্রাকৃত জগতের সরস্বতী তার যে প্রতিফলন করেছে এই জগতে তার যে প্রতিফলন করেছে এই জগতে সেইটি হলো তোমার হচ্ছে বিদ্যা সরস্বতী ওই সরস্বতীর প্রতিফলন পড়েছে যেমন আমি আগে বলেছিলাম যে ওখানে যে শক্তি রয়েছে যোগমায় তার যে প্রতিফলন পড়েছে এখানে দুর্গা দুর্গারূপে রয়েছে শ্রেষ্ঠের স্মৃতি সাধনা শক্তির একা ইতের শ্লোক যে আছে সমস্ত এই যে দুর্গা রূপে তিনি এই জগতে রয়েছে শঙ্কর ভগবান তাই ওখানে যে সদাশিব রয়েছেন আর এখানে যে রুদ্র রয়েছেন এই যে ধ্বংস করেন সব কিছু উচ্চকটি জীব এগুলো অনেক বিচার আছে এগুলো সাধারণ মানুষ কিছু বুঝবে না আমি জগন্নাথের সেবার ব্যাঘা করতে চাই না অনেক সময় আপনাদের নিয়ে নিলাম বাজে বক বক করে আজ এখানে বিশ্রাম দিতে চাই অনেক কিছু বলার ছিল এখানেই বিশ্রাম রাখুন অনেক কিছু বললে ধারণ করতে পারবেন না যা বলবো হজম করতে তো হবে কেউ জিজ্ঞেস করার কি শুনলেন দু চারটা বলুন কেউ বলতে পারবে না বাঞ্চা করপতের ওষুধ কেউ পাশে দেবে টান পাগল বৈষ্ণব হেউন হচ্ছে ঢাকাতে